إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق এই সোরার নাম হচ্ছে সৌরাতুল বুরুজ সৌরাতুল বুরুজের দশটি আয়াত আপনাদের সামনে তিরাবত করলাম বুরুজ হল বহু বচন বুর্জের বুর্জ নানি গ্রহ প্রথম আয়াতই আর গুরুজ শব্দ আছে এই সোরার তাই নামকরণ করা হয়েছে সৌরাতুল গুরুজ বলেন বিভিন্ন গ্রহ রয়েছে উপরে এই সব। গ্রহ উপরে আছে তাই আসমানের দিকে সম্বন্ধ করা হয়েছে ওইসহ গ্রহ কোথায় উপরে তাই ওই আকাশের অসম যে আকাশে রয়েছে বিভিন্ন রকমের গ্রহ সান্লাহ এক একটা গ্রহ দুনিয়ার থেকে কত গুণ বড় নতুন নতুন তারকা আবিষ্কার করছে বৈজ্ঞানিকরা হাজার হাজার গুণ বড় এই প্রতিবিতেকে এক গুণ ল দুই গুণ না সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ والسماء اذا في واليوم الموعود قسم يوم موعود ويلিন এর জেদের ওয়াদা করা হয়েছে তাহলে ওয়াদা কৃত দিনের কসম ওয়াদা কৃত ইয়াদ রাখুন প্রত্যেকটা শব্দের অর্থাৎ ইয়াদ রাখবেন পরবর্তীতে জিজ্ঞেস করা যে দিন সম্পর্কে আল্লাহ আদা করেছেন দুনিয়াতে আছো তার ফল তুমি কোথায় পাবে তো ওই দিন হচ্ছে আর মাসহিদ মানে সাক্ষী মসহুদ সাক্ষ্য দেওয়া হবে বা যে দেয়া করে সাক্ষ্য দেওয়া হবে শাহিদ আর মশহুদ এর ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন শাহিদ মালী জুম্বার আর মশুদ মালী আরাবার কিন্তু আমাদের শেখ ইমিন রহমতুল্লা আলহী তিনি এটা উল্লেখ করে বলেছেন যে এই মসহুদ বলতে এই আমাদের দিন এই যেই কোনদিন শাক্ষ দিবে বেশি স্পষ্ট সাথে যেহেতু মশফুল এই আর যে সময়ে যে দিনে দিবে তা হচ্ছে মশফুল আর তা হবে কোন দিন কেয়া মতদ্দিন এবারে শাহিদ মশ এইসব সাক্ষী অনেক সাক্ষ্য দিবেন মানে আল্লাহকে সে সুপারিশ করবেন তিনি কি হলেন মেহমদ রসুল আর মেহমদ রসুল তার উন্নতের জন্য সাক্ষ হবেন সাক্ষ্য দিবেন তাহলে বিচার কার্য শুরু করার জন্য সুপারিশ করবেন সাক্ষ্যিশ আমরা সুপারিশ বলি যেভাবে আসে হারিয়েছে তো সাক্ষ্য উন্্লা রসুল সালাম তার উন্নতির পক্ষে সাক্ষ্য দিবেন কেয়ালতের দিন এই মুহাম্মদ রসুল্লাহাম হলেন সাক্ষী أنت كيف أي أمة وقت الله رسول الله صلى الله عليه وسلم أمت قلوا بورتي أمت درجل نساقل تقول لأي أمة ساقل مستوى أنت الله رسول الله وكذلك جعلناكم أمة وسط لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا إبا بي সর্বশ্রেষ্ঠ উম্ম করেছি করেছেন কুন্তুম হই উম্ম তোমরা হচ্ছ শ্রেষ্ঠ নেশন শ্রেষ্ঠ জাতি আমাদের ইজ্জত পেছি কিন্তু এই উম্ম আল্লাহ কে আমাদের দিন পূর্ববর্তী নবীদের পক্ষে সাক্ষ্য দেবেন বুঝতে পারছেন আর আপনাদের ইজ্জত কম লাগি কিন্তু আমরা অথবা আমরা যদি নিজেরাই নিজেদের ইজ্জত নিজেদের মানহানি করি তাহলে ব্যাপার তাই না আমাদের ইজ্জত ইজ্জত তাহলে নবীর উম্মদ হয়ে থাকতে হবে হারাম কা একটু মেন্নে মিলনা হলে ভাই বুঝতে পারছা নেই একদম যতক্ষণ পর্যন্ত তার স্মৃতিশক্তি আছে হুশ আছে বুঝে হাত নাড়াতে পারে অথবা হাত নাড়াতে পারে ইারা পড়বে কথা নাই তাহলে সরাত মাফ পুরুষের জন্য কোনো সময় মাফ হয় সব সময় অর্থাৎ বালেগের জন্য আরকি না বালেগের তো কোথায় কি আর চাই পুরুষ আল্লা তাদেরকে মাফ করে দিয়েছেন বুঝতে পারছেন আচ্ছা মাসিক ঋতু অথবা সন্তান জন্ম দিয়ে আর পরে যে রক্ত প্রবাহ হবে এই অবস্থায় তা যখন পাক হবেন তখন পড়বেন এই অবস্থায় আদায় করতে হয় স্পষ্ট কিনা তাই এইসব ব্যাপার হয়তো কোনো কোনো মুসলমান এরকম করে পারে জানে না বড় বড় মস্পর্কে আমরা কথা বলি আর কোন সময় দেখা যায় একদম জরুরী মতলাব চলে না আমাদের এই উম্মাহ শ্রেষ্ঠ ويكون الرسول عليكم شهيدا اما يلي তোমাদের ليست امه هي যেটা সৃষ্টি করেছে উম্মাহ ওয়াসাত মধ্যমপন্থী উম্মাহ উম্মাহ ওয়াসাত لتكونوا شهداء على الناس কেন যেন তোমরা লোকদের সাক্ষী আর এই লোকজন বলতে পাঠিয়েছি তুমি কি করলে তো তিনি তো বলবেন আমি এরকম করেছি কিন্তু ওরা তার লোকজন বললেও আমাদের কাছে কোন নবী আছেন দীর্ঘ সারা রসুর তিনি রসুল হয়ে তাদেরকে আল্লাহ আগাম করেছেন কিন্তু এক হাজার থেকে পঞ্চাশ তাহলে কত ভালো নয়শো এতো ছোট দিন তারা বলবে আমাদের কেউ আছে আল্লা বলবেন তোমার সাক্ষীকে এবারে মোহাম্মদ এর উম্মত যখন নুয়াল ইসলামের পক্ষে সাক্ষী দিবেন সাক্ষ্য দিবেন তখন তারা তো অনেক বলে ওরা কিরকম সাক্ষী সাক্ষী হয় আল্লাহ বলবেন তোমরা কিরকম সাক্ষী হলে তো তারা বলবেন আমাদের কাছে তোমার নবী মোহাম্মদ শেষ নবী তুমি যার উপর কোরআন নাজিল করেছো তার মাধ্যমে আমরা জানতে পেরেছি আর এরকম এরকম ইসলামের পক্ষে সাক্ষ্য দিবেন পরবর্তীতে আনা হলে তারপর মোহাম্মদাম আমাদের পক্ষে সাক্ষ্য দিবেন যে আমরা সত্য বলেছি এই তাহলে এই মধ্যে ইজত দৃষ্টি কিনা এখানে একটি কথা উল্লেখযোগ্য যদিও আরো বিভিন্ন দেশে বলেছি হয়তো কেউ নাও বুঝতে পারে যে কোন সৃষ্টির কসম কোনো মানুষ খাবে না আমাদের জন্য সৃষ্টির কোসম খাওয়া যা ইস আর নদীর খাওয়া আসি আল্লাহ আশ্রের প্রসংখ্য কোন ভাল লোকের প্রশংখা আসি মাটির প্রশংসা আসি আসমালের প্রশংখা আসি কোন غير الله আল্লাহ ছাড়া অন্য কোন সৃষ্টির কসম খাওয়া শিরক বুঝতে হচ্ছেন মানুষ কসম খায় মুসলমান কসম খায় একমাত্র আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুর কসম করে সে কাফের বা মুশরিক হয়ে যায় Jadi kalau Allah ছাড়া শাসনতন্ত্রের প্রসম হওয়া যায় সার্বভৌমন্ত্রের প্রসম হওয়া যায় ভালো করে বুঝবেন বলবেন না আল্লাহ দেশে গেলে সরকার টি করার জন্য আজকে الله عمد الحرية وزار توفيق حقير واتشدد حقير يكبر إن شاء الله الله سعادة القرآن وشاهد أجد هندو قيامة الدين سنبرك الله ورجل يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون قيامة الدين তাদের জবান জিভা তাদের জন্য তাদের পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দিবে হাত সাক্ষ্য দিবে পা সাক্ষ্য দিবে তাহলে এটা তো সত্যি আপনি আল্লাহ নমানি আপনার পক্ষে আপনার জিজ্ঞাসা হবে না আপনার বিপক্ষে আপনার জিজ্ঞাসা সাক্ষ্য দিবে যদি আপনি আল্লাহ নি করেন ইন্টু তাহলে যদি আমি দিয়ে মিথ্যা বলি দিবে নাকি মুশকিল আল্লাহ মিথ্যা বলবেন দুনিয়া কামাই করার জন্য মিথ্যা বলবেন সব নষ্ট করে দিবে এছাড়া বলা আমাদের সবসময় আল্লাহর ভয়ে রাখতে হবে মনে আল্লাহর ভয়ে রাখতে হবে মনে যদি আল্লাহর ভয়ে রাখি তাহলে মিথ্যা বলবো না জিজ্ঞা কট্রিকম বলেছেন হয়ে যেতে চাই তাহলে এগুলির হেফাজত করি আমাদের তো দান আর এই দুইটি কারণে বিশেষভাবে জানান এমনি ভাবে কেয়ামতের দিন ফেরেস দিবেন আরো যাদেরকে আরো গোলা আলম নিয়মতান্ত্রিক অনুমোদন দেবেন তারা সাক্ষ্য দেবেন সবাই এর মধ্যে মধ্যে একশো তিন নম্বর আয় এটা হলো ওই যেদিন লোকজনকে জমা করা হবে আর এই দিন হচ্ছে লোকজন উপস্থিত হবে সাক্ষ্য কিন্তু আল্লাহর অনুমোদন করার পরে আগে ভাগে হয় না মানে সাক্ষ্য বলতে আপনি বলবো ভালো এটা করতে পারবেন না অর্থাৎ একদম আল্লাহ নিয়ে যায় বলে কিনা সে কোথেকে পারবে তাকে কে দিল অনুমোদন সে দুনিয়াতে অনুমোদন দিয়ে গেছে আর আল্লাহ বলছেন হন থাকে পীরতন্ত্রের উপর বিশ্বাসী এই বিশ্বাস পরিত্যাগ করুন আমার রবি মোহাম্মদ বলেছেন কখনো তুমরা কিন্তু মাহমুদাহ বলেননি আমার পর অনেক পীর আছে এক একটা পীর হচ্ছে এক একটা রক্ষা কবচ বলেছেন নাকি না তাহলে পিরতন দর আর المستعان حسবি الله আকবর আচ্ছা এখানে ওগুনাল আমিন তিন টি ayat তে কসম ফেলল প্রথম والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود এই কসম খوار করে দুর্গবিশিষ্ট আসমানের শপথ তাই না শপথ যে সাক্ষ্য দেওয়া হবে সাক্ষ্য দেওয়া হবে তাদের শপথ অন্য আরেকটা তর্জমা বলছেন দ্রষ্টা আর দৃষ্ট দৃষ্টের শপথ অনেক আমি ব্যাখ্যা করেছি আপনার বুঝবেন করি এরপরে পালু ও মিনহ মিনু ইয় মিনি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 ধ্বংস হয়েছে এই খন্দকগুলি বা পরীক্ষাগুলি কিসের আর না আগুনের জাদ বকুল ইন্দন বিশিষ্ট মানে ইন্ধন বলতে আমরা কি বুঝি যেগুলো আগুন জ্বালানো হয়তো রাখবি গাছ পাতা শুকনো গাছ ইত্যাদি আর খুব বড় জালিয়েছে। ওরিকা খুদাই করেছে খাল তারপরে আগুন জ্বালিয়ে দিয়েছে ইন্দা জরুরি এরপরে কি আমরা হা আর ওই পরীক্ষা ইন্ধন ইন্ধন আগুনের এবার ওই সাথীরা কি করলো আল ইহা ওরা ওই পরীক্ষার অগ্নিকুণ্ডের কিনারা ওরা বসে দেখছে তামাশা তামাশা দেখছে আপনারা বুঝতে পারলেন অর্থ শুনে যে এর অর্থ কি পরিকা খুঁজাই করেছে অগ্নিকুণ্ডের আর অগ্নি আগুন জ্বালিয়েছে তারপরে যদি জ্বালানো হয় আগুনে একটা মানুষকে ফেলে দেওয়া হয় তবে তার অবস্থা কি হবে কি করেছে মুসলমানদের কি তৈরি করে মিলিনদেরকে অগ্নকণ্ড তৈরি করে ওখানে আবার আমি ওদেরকে জ্বালিয়ে দিয়েছি এই মুসাফা আগেও গেছে বর্তমান মুসলমানকে নামাজি ব্যক্তিকে হত্যা করে আবার হাততালিয়ে দেয় সাথে জড়ো হয় এরকম লাঠি দিয়ে বাড়ি এগুলো তো আমার দেখলাম আবার আন্তর্জাতিক দৃষ্টি করছে তারা দেখছে বড় খুশি এরপরে আল্লাহ বলছেন এটা যে তারা করলো কারণ সাথে এরকম আচরণ করছে তার কারণই হচ্ছে এটা যে ওইসব আল্লাহ জাতের উপর ইমানে কিছু নাই আপনি আল্লাহ প্রশংসা করবেন এর মাধ্যমে আল্লাহ কিছু বাড়বে কিছু বাড়বে না আচ্ছা আপনি আল্লাহর প্রশংসা করবেন না এদের আল্লাহ কিছু কমবে নাকি হাজি শিখে তোমরা সবাই যদি অনুভূত হয়ে যাও তাহলে আমার গণভাণ্ডার কিছু বাড়বে আবার তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সহায় তার দুষ্ট তার মধ্যে যদি সবাই হয়ে যাও তাহলে আমার ঘটনাকে কিছু কমবে না আমার ইজত কমবে না আর কি না কারণ আল্লাহ কারো আল্লাহ কারণে আপনি কারো মুখাপে কি আমার কথা শুনলাম আপনি মুখাপে মুখে আমরা যত বড় প্রেসিডেন্ট হোক যত বড় প্রধানমন্ত্রী হোক আর যত বড় ধনবান হোক সবাই আরেকজনের মুখাপেক্ষি কিন্তু যিনি কারোর না তিনি হলেন আল্লাহ আল্লাহ প্রতিশোধ নিচ্ছে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের কথা না মানবেন তাদের দিন না মানবেন আপনি যতই তাদেরকে বলেন তাদের আনুগত্য করেন যতই বলেন আমি আপনার শ্রমিক আমাদের প্রয়োজন খুশি হবে কোন পর্যন্ত আপনি তার মতো নাস্তিক না হবেন ততক্ষণ পর্যন্ত সে খুশি হবে না একটা দুষ্ট সাথে আমাদের কি সম্পর্ক এই যে গেল ক্রিসমাস ডেদুল্লাহ এই ক্রিসমাস ডে কে উপলক্ষ করে কত মুসলমান তাদেরকে শুভেচ্ছা জানিয়েছে আবার তাদের অনেক মুসলমান আছে তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ আসি হিন্দুদের কততে হওয়া কত দিবস রয়েছে ওইসব দিবসে বাংলার মাটিতে দেখা যায় হিন্দুদের চেয়ে মুসলমানদের সংখ্যা বেশি আজকে আমার বলেন আমি তো বলিনি লোকজন করছি আমি তো মনে যাইনি কিন্তু লোকজন করে আর দুঃখের ব্যাপার হলেও সত্য আমাদের প্রধানেরা তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে সত্য বললাম রাষ্ট্র পরিচালকেরা মুসলমানেরা তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের সাথে একাত্ম করে অথচ ওই হাস্তিক আর ওই হিন্দু অথবা মুসলিম আমাদেরকে কখনো ভালো পায় না পৃথিবীর যেকোনো জায়গায় মুসলিম গুলি বা মুসলিম রাষ্ট্রগুলির প্রধানেরা যারা রয়েছেন সত্যিকারের ইসলামের উপর প্রতিষ্ঠিত তাহলে আমাদেরকে আজ অন্যের সামনে ওইসব বিধর্ভীদের সামনে মাথা রত করতে হতো তাই ইমান আমাদের তাজা করা দরকার ইমান তাজা করবেন কত মুসলিম কোরআন করতে যায় না এমনি বসে থাকে কি করবে আর যদি মন্দির শোনেন ঘুম আসবে যদি আপনি ঘুমাত একটা জিনিস আপনার থেকে মিস হলো বুঝতে পারছেন সে খুশি আমরা চেষ্টা করি কে কে কালাম একটু আবার বলি দর্শক আপনি যদি কথা বলেন আমারও কথা বলতে অসুবিধা হবে আপনার সাইডে যে আসি তারা কথা শুনতে অসুবিধা এর ফলে দর্শের ব্যাঘাত এই অবস্থায় আপনার সব হবে না বুঝতে কত হয়ে গেছে একতার জন্য যারা আজকে উপস্থিত একতার জন্য وما نقوم منهم الا ان يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والارض والله على كل شيء شهيد আল্লাপা যেসবটা ছিলাম পৃথিবীতে এজন্যই ও শান্তি বিরাজ করছে মুসলমানদের উপর নির্যাতন সারা বিশ্বে দেখুন কারণটা একটাই ওরা কেন ইসলাম আবার মুসলমানদের মধ্যে দরাদি বিভেদ সৃষ্টি করে যে ওরা হচ্ছে মুসলিম ঠিক না আমাদের সকলকে মুসলিমদেরকে সচেতন থাকা দরকার হিন্দা বিদ্বেষ থেকে মুক্ত থাকা দরকার একজন আরেকজনের সাথে ভাতৃত্ব বন্ধন সৃষ্টি করা দরকার কারণ মুমিনীন পরস্পর ভাই ভাই ইন্নাল মুমিনুনা ইখওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনীন পরস্পর ভাই ভাই আল্লাহ রাসূল কি বলেছেন সুন্নাত আল মুসলিমু ወলাদ আখু মুসলিমে মুসलिम মুসলিমের ভাই কিন্তু হয়ে যায় কি এখন দেখা যায় উল্টা মুসলিম মুমিন মুসলিমের সাথে উদাহরণ দিয়েছেন ওরা হচ্ছেন আমাদের গুণ কি উল্টে গেছে এখানে গেছে محمد رسول الله صلى الله عليه وسلم مثل المؤمنين في توادهم وتراحمهم كمثل الجسد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالحمى والسهر أو كما قال صلى الله عليه وسلم স্পর এক শরীরের মতো দাঁত হ্যাঁ শুধু দাঁতের অশান্তি আর অশান্তি দাঁতের বেঁধা কত কষ্ট আচ্ছা যদি জ্বর ভাত্র কি অবস্থা আমার রবি বলেন উদাহরণ হচ্ছে তাদের এক শরীরের মতো যদি যদি শরীরের একটি অঙ্গে আঘাত পায় তাহলে সারা শরীরে আঘাত পায় উদাহরণ দিয়ে চালা বাবা শুন আমাদের সকলকে এগিয়ে আসতে হবে আমরা ঠিক করি আমি আমাকে ঠিক করি অন্যের ঠিক কেন থাকবো আমার কোবরে আগে যাবে ঠিক না অনেক আমার কোবরে যাবে আর যাবে আচ্ছা যদি না হয় কি বলে সম্ভবত অনেক সময় এরকম হয় একজনের উদ্দেশ্য কি আলাদা আলাদা করে দিলে তাই না প্রত্যেকে প্রত্যেকে নেওয়া আলাদা করে উদ্দেশ্য আমি এখা যেভাবে এসেছি ওইভাবে এখা আহ্বান যাবে। কিন্তু তুমি তার জামা জামা ধরে টানছ কি হিংসা না এটা যে ওরা আল্লাহর ইমান এনেছে যিনি হলেন আল আজিজ আল হামিদ ইা যিনি হলেন যিনি হলেন প্রশংসিত যদি কেউ আমার উপর একবার কি নিয়ে এদের কথা দশ বার আলোচনা করেন আপনারা প্রস্তাব আপনার কত ইচ্ছা তাহলে আল্লাহ প্রশংসা করা হয় আল্লাহ করতে পারবেন নাকি আল্লাহ আমরা কতটুকু জানি তবুও আমাদের কম জানা এত আমরা বলে শেষ করতে পারব। না শুধু বলতেই থাকবে সবাই যদি বানিয়ে দেওয়া হয় সমুদ্রকে কালী বানিয়ে দেওয়া হয় আর এই এক সমুদ্রের সাথে আরো সাত সমুদ্র মিলিয়ে দেওয়া হয় তাহলে কতটা সমুদ্র হচ্ছে কিন্তু আল্লাহ নিদর্শন শেষ হবে না আল্লাহর বড় তো কি প্রকাশ করবেন এত ছোট মানুষ হওয়ার জন্য এসে বড় মুসিদার কি হতে পারে যখন বিপদে পড়ে নাম হচ্ছে না মুসলিম কিন্তু যখন বিপদে পড়ে তখন ভণ্ডীরা ডাকে আল্লাহ কি বলে যায় বললাম আমরা আল্লাহকে চিনব আর সব সময় আল্লাহ করবো আমাদের সহায় তিনি ঠিক না ভাই তাহলে মালিক যত সৃষ্টি রয়েছে সবকিছু মালিককে তাই আমাদের সে বিশ্বাস থাকতে হবে যদি আল্লাহ বিশ্বাস থাকে তাহলে আমরা আল্লাহ করবো না ঠিক না বিশ্বাস করবো বাচ্চা নাই তুই কি করবো ঠেকায় পরে যা রেখেছে আর ওখানে গিয়ে আহ ওই দেয়ালে পেট পেট বলে বাবা দিয়ে আমি নিজের ছোট দিয়ে বুঝতে পারছেন আওয়াজও চলছে বাতিলের পথের আওয়াজ চলছে হক না হকের দ্বন্দ্ব কে আমদ পর্যন্ত চলবে বুঝতে পারছেন হক না হকের দ্বন্দ্ব কে পর্যন্ত চলবে আমার উন্মতের কিছু সংখ্যক লোক কেয়ামত পর্যন্ত হকের উপর প্রতিষ্ঠিত থাকবে আমার কাছে দয়া করি আল্লাহ আমাদেরকে ঠিক না অথবা আল্লাহ সবকিছু দেখছে দেখে আল্লাহ সবকিছু প্রত্যক্ষদর্শী আপনি আল্লাহ আছেন তা জানেন আপনি কোন দিকে যাচ্ছেন তা জানেন কি করছেন কি না সব জানেন আপনি একা অবস্থায় আছেন কোন অবস্থায় আছেন কি করছেন না আছেন সব আল্লাহ জানেন রোহান আল্লাহ আল্লাহ থাকি তো কু এই সব সময় কাকে ভয় করলেন আল্লাহ দেখছেন যেখানে আপনি জানেন আল্লাহ আপনাকে দেখছেন এতই সামনে রেখে বলে আল্লাহ সব জায়গায় হেনা বন্ধুত হেনা এইটা কিন্তু আপনার ঠিক আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ আমাদের সাথে আছেন এর মধ্যে আল্লাহ আমাদের সাথে দেখি ছোটবেলা রাত জুত্য় রাত বাড়ি থেকে বের হলে দেখা যেত কত সুন্দর সুভাধ সেই চিত্র তো এখন আমরা দিতে এসে দেখতে পাইনি তো দেখেন নাকি এত সুন্দর দৃশ্য বাংলার মাটিতে দেখা যায় এখন থেকে এই জন্য সোনার বাংলা মিথ্যা বাংলা মা সালদা ছোটবেলা বাচ্চারা খেলছে ছুটে পাচ্ছে রাতে বাংলাদেশের জন্য সবাই দেখার কথা আর সরাসরি এরকম না করলেও সে আচ্ছা আপনি যেভাবে যেদিকে চন্দ্র অথবা সূর্য দেখেন তো তো আল্লাহ আসে আছেন আল্লাহ আমাদের সাথে আছেন এটাকে আমরা বিশ্বাস করি না বড় বিশ্বাস করি বিশ্বাস করেন আল্লাহ আমাদের সাথে কিন্তু চন্দ্র সুন্দর একটা উদাহরণ দিলাম কিন্তু আল্লাহ আমি বলছি ওই দেখছেন উপরে আরেটা কেন কেন বলা হলো সাহাবে কলাম সহি আল্লাহ শুনকে বললেন আমরা কি আল্লাহকে দেখব হ্যাঁ তোমরা বলো তো অর্থাৎ মেঘপুঞ্জ না থাকে মেঘমালা না থাকে আর যুদ্ধ অথবা সূর্য উপরে তো সূর্যকে তো দেখে তোমাকে বাধা সৃষ্টি হয় তাহলে আমাদেরকে কোন রকম অসুবিধা হবে বলেছেন রকম তোমরা কে আমাদের সহাসের কে দেখবে আল্লাহকে যদি দেখতে চাও তাহলে হবে আপনি বলবেন না আল্লাহ বুঝতে পারছেন ওই তীর যারা বিশ্বাস করে রাহুল আমার ঠারি হয় না আমার ঠারি হয় কখনো কখনো আমি জিজ্ঞেস করলাম একটা পঙ্ আর এর আগে দিয়েছে দেখেছি উনি একটু হাদিস উল্লেখ করেছেন হাদিস এরকম হাদিস উল্লেখ করেছেন আল্লাহ আপনার মনে হয় যদি আল্লাহ আপনার মনে হয় সবাই এখন বুঝে নিতে আমি আপনাদের কে বলছি আপনাদের সবার মনে কি আল্লাহ আছেন সরাসরি আল্লাহ আল্লাহ আপনি যখন মারা যান তখন কি হ্যাঁ তো বলতে পারে আল্লাহ ঠিকই আছে ঠিক না তো সে বলছে ডিবেট হচ্ছিল মুনা বা একজন দাঁড়িয়ে বলছে আমার যত জ্ঞান রয়েছে আমার জ্ঞান সমুদ্রের সামনে তুমি সাঁতারবে সাঁতারাবে তোমার ঠাই বলে না আরো উঠেছে উঠে বলে না আর ওঠেছে বলেন আল্লাহ কই আছেন আপনি বিশ্বাস ঠিক করতে হবে আল্লাহ কই কেউ যদি জিজ্ঞেস করে আপনি বলবেন কোথায় আল্লাহ কই কষ্ট দিয়েছে জ্বালিয়েছে তারপরে তো তাদের জন্য তার পর্যন্ত আগুনে রাজা রাজা এই জায়গায় দেখেন যারা আল্লাহ তাদেরকে মাফ করতেন শুভানন্দ এত বড় দুছে যদি তারা তোবা করেন আমি তাদেরকে মাফ করতাম কিন্তু তারা তবা করেনি তাই তাদের জন্য রয়েছে কিসে রাজা কোন ঘটনা উল্লেখ হয়েছে আমি ঘটনা আজকে উল্লেখ করেনি পরবর্তী দর্শক উল্লেখ হবে ইনশাআল্লাহ আপনারা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবেন الله اللهم اغفر لنا ولوالدنا ولجميع المسلمين الأحياء منهم الميتين برحمتك يا رحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين جزاكم الله خير